بسم الله الرحمن الرحيم دায়াময় পরম দালু আল্লাহর নামে আলিফ লাম মিম تلك آیات الكتاب والذين এইগুলি কোরআনের আয়াত যা তোমার প্রতি পালক হইতে তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাই সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইয়াতে ইমান আনে না কমর খুল আল্লা উর্ধ্ব দেশে আকাশ মন্ডলী স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ অতঃপর তিনি আর সে সমাসীন হইলেন এবং সূর্য চন্দ্রকে নিয়মাধীন করিলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শন সমূহ বিশদ ভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করিতে পারো নাহা তিনি এ ভূতলকে বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন ইহাকে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অফিল তুমিন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 পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড উহাতে আছে দ্রাক্ষা কানন শস্যক্ষেত্র একাধিক শিরবিশিষ্ট অথবা এক শিরবিশিষ্ট খর্যুর বৃক্ষ সিঞ্চিত একই পানিতে এবং ফল হিসাবে উহাদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়া থাকি অবশ্যই সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে রয়েছে নিদর্শন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 যদি তুমি বিস্মিত হও তবে বিস্ময়ের বিষয়ে উহাদের কথা মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করিব উহেরাই উহাদের প্রতিপালককে অস্বীকার করে এবং গুহাদেরই গলদেশে থাকিবে লু শৃঙ্খল উহী ও স্থায়ী হইবে मंगल पूर्वे उम्मीद शि तदीय उ पूर्व इहार बहु दृष्टानगत हो मानुषंघन सत्व तुम्हारेपालक तो मानुष्ट क्षमासीन एवं तुम्हारतिपालक शिदे तो कठोर যারা কুফরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালক নিকট হইতে निकट को निदर्शन अवतीर्ण है क्यों तुम केवल सतर्क करी एम प्रत्येक सम्प्रदायर पथ प्रदर्शन প্রত্যেক নারী যাহা গর্ভে ধারণ করে এবং জরায়ুতে যাহা কিছু কমে ও বাড়ে আল্লাহ তাহা জানেন এবং তাহার বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে যাহা অদৃশ্য ও যাহা দৃশ্যমান তিনি তাহা অবগত তিনি মহান সর্বোচ্চ মর্যাদা বান তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে উহা প্রকাশ করে রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ সে বিচরণ করে তারা সমভাবে আল্লাহর ফল মরদ ও মানুষের জন্য তাহার সম্মুখে और पश्चादे एक प्रहरी थे उल्ला आदेश तहार रक्षणाबेक्षण कर आल्लाप्रदायर अवस्था परिवर्तन करें जतनावस्था निजे परिवर्तन कर सम्प्रदाय सम्पर् जो, नीज जो आल्लाशुभ किच्छा करें तबार ह्रद हईवार नहे व्यतीत उ को अभिभावक नाई তিনি তোমাদেরকে দেখান বিজলি ভয় ও ভরসার সঞ্চার করান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘ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 বজ্রধ্বনি তাহার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে তাহার ভয়ে তিনি বজ্রপাত করেন এবং আঘাত করেন আর উহারা আল্লাহ করে সত্যের আহ্বান তাহারই যাহারা তাহাকে ব্যথিত আহ্বান করে অপরকে তাহাদেরকে সারা দেয় না উহারা তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে তার মুখে পানি পৌঁছবে এই আশায় তাহার প্রসারিত করে পানির দিকে অথচ উহা তার মুখে পৌঁছিবার নয় গাফিরদের আহ্বান আল্লাহর প্রতি শেষদা অবনত হয় আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাহাদের ছায়াগুলিও সকাল ও সন্ধ্যায়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 আকাশ মন্ডলিও পৃথিবীর প্রতিপালক আল্লাহ বল तब कि तुम्हरा अभिभावक रूपे ग्रहण करल्लावर्तेजे लाभ वाधने सक्षम नये बोल अंध और चक्षुष मान कि समान अथवा अंधकार और आलो की एक तबारा आल्लाम शरिक करियाला मत सृष्टि कर सृष्टि उहर निकट सदृश्य मन हो अल्लाह सकल वस्तुर स्रष्टा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 كَذَلكَ يَضِْْبُ اللهَّهُ الحََّّ وَالباقِل فَأَم الزَّبَدُ فَيَذهَبُ جُفَ وَأَمَّا ماَا يَن فَعَُّا سَفَيَمكُثُ فيِيأَررض كَذَلِكَ يَظِْب اللهَّهُ الأأَمْثَ تِنِعَكشُتِ <تصفيق> फले उपत्य समय उभर परिमाण अनुजी प्लावित है और प्लावन तहार उपरस्थित आवर्जना बहन करेंूपे आवर्जना उपरिभागे आसे जख अलंकार अथवा तेजस्पत्र निर्माण उद्देश्य किसी अग्निते उत्तप्तरा आल्ला सत्य और असत्य दृष्टान दिए थे जहाँ आवर्जना ता फिलिया देवा जहाँ मानुषे जमी थकिया जाए यह आल्लामा दिया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 মঙ্গল তাহাদের যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং যাহারা তাহার ডাকে সাড়া দেয় না তাহাদের যদি পৃথিবীতে যাহা কিছু আছে তা সমস্তই থাকিত এবং তাহার সঙ্গে সম আরো আরও থাকিত উহারা মুক্তিপণস্বরূপ তাহা দিত উহাদের হিসাব হইবে কঠোর এবং যাহার নাম হইবে উহাদের আবাস वह ृष्ट आश्रयस्थल तुम प्रतिपालक हईते तुम्हारति जहा अवती व्यक्ति सत्य बलिया अंध देश ग्रहण करवेक शक्ति सम्पन्न गणे जा के प्रदत्त अंगीकार रक्षा करज्ञा भंग करना এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুন্ন রাখিতে আদেশ করিয়াছেন যাহারা তা অক্ষুন্ন রাখে ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে ও সলে এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে সালাদ করে আমি তাহাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি। তা হইতে গোপনে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 উদ যারা আল্লা সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে যে সম্পর্ক আল্লাহ আদেশ করিয়াছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায় তাহাদের জন্য আছে আল্লাহ যাহার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লেখিত অথচ দুনিয়ার জীবন তো আকিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র ইল যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বল আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাহাদেরকে তাহার পদ দেখান এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয় জানিয়া রাখ আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় আনে ও করে তাহাদেরই কদসল কদিন কদ হলত্ম কবীহ উম লি ততলু আলাই মূলজীহ ইলাই আলাই মূলজী ঔহই না ইলাই হুম্যক ফুরোনা বিরুহ এইভাবে আমি তোমাকে পাঠাইয়াছি এক জাতির প্রতি যাহার পূর্বে বহু জাতিগত গত হইয়াছে উহাদের নিকট তীরাওয়াত করিবার জন্য যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি তথাপি উহারা দয়া আমাকে অস্বীকার করে বল তিনি আমার প্রতি পালক তিনি তো অন্য কোন ইলাহ নাই তাহার আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন সুইয় বিহিল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 যদি কোন কুরআ এমন হইতো যদ্বারা পর্বতকে গতিশীল করা যাইত অথবা পৃথিবীকে বিদুণ্ন করা যাইত অথবা মৃতের সঙ্গে কথা বলা যাইত य घटते ही अथवा विपर्य आशेपाशे आप हईते ही जतना पड़ीबे निश्चय आल्ला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 উহকে শাস্তি দিয়াছিলাম কেমন ছিল আমার শাস্তি আফ মালি নব বি তবে প্রত্যেক মানুষ যাহা করে তাহার যিনি পর্যবেক্ষক তিনি এদের অক্ষম ইলাগুলির মত অথচ আল্লাহর বহু শরীর করিয়াছে उचय दाओ तुम्हरा कि पृथ्वी मध्य एम कि संबद्ध जहाँ ना अथवा इहा बाह क्रा काफिर निकट उहर छलनारपन प्रतियमान होयाचे और उहदृत्त कर आल्लाह जहां विभ्रांत करें तहार पथ प्रदर्शक नई উহাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরো কঠোর এবং আল্লাহর শাস্তি রক্ষা করিবার গুহাদের কেহ নাই সল উল্জন্যিলতিহতি হু হল হক তিল ক্যা কো ব্লীন তো ক্যা মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার উপমা এই রূপ উহার পাদদেশে নদী প্রবাহিত উহার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী যাহারা মুত্তাকি ইহা তাদের কর্মফল এবং কাফিরদের কর্মফল দজক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 जहाँ के कित दियाा जहाँ तुम्हारे अवतीर्ण होता है तान पाय कल उ कत कंस अस्वीकार करो आल्लाद कर शरिक ना कर आदिष्ट हईया আমি তাহারি প্রতি আহ্বান করি এবং তাহারি নিকট আমার প্রত্যাবর্তন এইভাবে আমি করিযাছি বিধান রূপে আরবি বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও রক্ষক থাকিবে না আজালিন তোমার পূর্বে আমি তো অনেক রাসুল প্রেরণ করিয়াছিলাম এবং তাহাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়াছিলাম আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসুলের কাজ নয় প্রত্যেক বিষয়ে নির্ধারিত কাল লিপিবদ্ধ আল্লাহ যাহা ইচ্ছা তাহা নিশ্চিন্ন করেন এবং যাহা ইচ্ছা তাহা প্রতিষ্ঠিত করেন এবং তাহারই নিকট আছে উন্মুল কিতাব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 आमार अन्ना ना अर्द मिन यहकुम ला की देखे ना जे उश के चतुर्दिक संकुचित करते आदेश करें তাহার আদেশ রদ করিবার কেহ নাই এবং তিনি হিসাব গ্রহণে তৎপর উয়াদের পূর্বে যাহারা ছিল তারও চক্রান্ত করিয়াছিল কিন্তু সমস্ত চক্রান্ত আল্লাহর ইতিহারে প্রত্যেক ব্যক্তি যাহা করে তা তিনি জানেন এবং কাফিরা শীঘ্রই জানিবের শুভ পরিণাম কাহাদের জন্য जहाँ कुफरि करी तुम्हें आल्ला पीड़ित न बोलो अल्लाह ए जहाँ निकट कितर ज्ञान आहारा और तुम्हारे मध्य साक्षी हिसाब सेथेष्ट